আসমান ধ্বংস হয়ে যাবে আকাশ ধ্বংস হয়ে যাবে আকাশ ধ্বংস হয়ে যাবে আকাশের ওপরে কোথায় নিয়ে যাবে হাদিসা আছে জান্না তার জাহান্না আর সব চাইতে উঁচু জান্নাত হবে জান্নাতুল ফিরদৌস আর এই জান্নাতুল ফিরদৌসের উপরে আরশুর রহমান আল্লাহর আরো সব তাহলে আকাশ থাকবে না তার কোন আকাশে তখন নিয়ে যাবে আপনাকে এগুলি সব শোনা কথা আমাদের দেশের মুসলমান শোনা কথা। এ মুসলমানের ব্যাখ্যা হিন্দুরাও জানে আর আমাদের মুসলিম সমাজের জাহেলরা যে আমরা শুনে শুনে মুসলমান সন্নি মানে শুনে শুনে এক হিন্দু পুলিশ বলছে যে আপনি সন্নি না শিয়া যে সন্নি ও আপনারা তাহলে ওই মকিনা থেকে আসেননি আপনারা এখানে শুনেছেন যে ইসলাম এসছে তো এই ধারণা হিন্দুদেরও যারা পাশাপাশি আমাদের বাস করে আরাম আরব দেশেরও নই আর নবীকে দেখুন নবীর সাহাবাইকেরামকে দেখিনি আমরা শুনে শুনে মুসলমান এদেশ থেকে অথচ সন্নি মানে শুনে শুনে নাই সন্নি মানে সুন্নত সুন্নত থেকে সন্নি যারা সন্ন্যতের অনুসারী আহলি সুন্নতল আর আহ্নথাল জামাত বাংলাদেশ আবার আজকাল কবর পূজার আলী সম্পর্কে আর বারো ইমাম সম্পর্কে দিয়ে গুমরা হয়েছে বিভ্রান্ত হয়েছে পথভ্রস্ত হয়েছে তারা নিজেকে শিয়া বলে এই হচ্ছে শিয়ার আর বিপরীত হচ্ছে সুন্নি আর আর ও ধারণা শিয়াদের সম্পর্কে এই শিয়াদের সম্পর্কে হিন্দুদের ধারণা যে শিয়ারা হচ্ছে এরা হচ্ছে আসল ওরা থেকে সেই হিন্দু পুলিশ বলছে যে ওরাই তো আসল মুসলমান যেহেতু ওরা মক্কামদিনের থেকে এসছে ওরা হচ্ছে শাহবাকের আওলাদ ওখান থেকে এসছে ওরা বুঝতে পারছেন তো জাহেল মূর্খ সমাজের ধর্ম সম্পর্কে জ্ঞান এইরকমই যেমন হিন্দুদের জ্ঞান ইসলাম ধর্ম সম্পর্কে